সোঁয়াদ শপথ উপদেশপূর্ণ কোরআনের বরং যারা কাফির কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি অতপর তারা আত্মনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন আর কাফিররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাকো নিশ্চয়ই এই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত আমরা সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি এটা মন গড়া ব্যাপার বই নয় আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশবাণী অবতীর্ণ হল বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান বরং ওরা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি নাকি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতের কোনো ভাণ্ডার রয়েছে নাকি নভমন্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নুহের সম্প্রদায় আদ কিলক বিশিষ্ট ফেরাউন সামুদ লুতের সম্প্রদায় ও আয়কার লোকেরা এরাই ছিল বহু বাহিনী ए प्रत्येके पयम्बरगण मिथ्याारोप कर फलेबित केवल एक महाना अपेक्षा करम फेलार अवकाशा तेजर परवार दिगार प्राप्य अंश हिसाब दिवस आगे दिए दा जा सबर कर शक्तिशाली बंदा दाउद के स्मण कर সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত আর পক্ষে কুলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তাঁর প্রতি প্রত্যাবর্তনশীল আমি তাঁর সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাঁকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা আপনার কাছে দাবিদারদের বৃত্তান্ত পৌঁছেছে যখন তারা প্রাচীর ডিঙিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল যখন তারা দাওদের কাছে অনুপ্রবেশ করল তখন সে সন্ত্রস্ত হয়ে পড়ল তারা বলল ভয় করবেন না আমরা বিবাদমান দুটি পক্ষ একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি অপে আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে আমার ভাই সে নিরানব্বইটি দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদি দুম্বার এর পরও সে বলে এটিও আমাকে দিয়ে দাও সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে দাউদ বলল সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে শরীরদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে তবে তারা করে না যারা আল্লাহ প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী অবশ্য এমন লোকের সংখ্যা অল্প দাউদের খেয়াল হল যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল সিসায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল আমি তার সে অপরাধ ক্ষমা করলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্তাবা ও সুন্দর আবাসস্থল হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায় আমি আসমান জমিন ও এতগুফয়ের মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি এটা কাফিরদের ধারণা অপের কাফিরদের জন্য কাফিরদের সমতুল্য করে দেব না আল্লাহীরুদেরকে পাপাচারীদের সমান করে দেব এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি যেতে মানুষ এর আয়াত সমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমান করে আমি সোলায় করেছি সে একজন উত্তম বান্দা সে ছিল প্রত্যাবর্তনশীল যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল তখন সে বলল আমি তো আমার পর্বাবিচার যে স্মরণ মিশ্রিত হয়ে সম্পদের মহাব্বতে মুগ্ধ হয়ে পড়েছি কি। পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ অতপর সে রুজু হল সোলায়মান বলল হে আমার পালন কর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহা দাতা। তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইতো। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে এগুলো আমার অনুগ্রহ অতএব এগুলো কাউকে দাও অথবা নিজের কাছে রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি স্মরণ করুন আমার বান্দা আয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে পৌঁছিয়েছে তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য শীতল ও পান করার জন্য আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ তুমি তোমার হাতে একমুঠো তৃণ সলা নাও তা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম সাবরকারী চমৎকার স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম ইসফাক ও ইয়াকুবের কথা আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালে স্মরণ দ্বারা দান করেছিলাম আর তারা আমার কাছে মনোনীত সব লোকদের অন্তর্ভুক্ত উত্তম ঠিকানা সেখানে স্থায়ী বসবাসের যার তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে সেখানে তারা হেলাম দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয় তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্কার অমনীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার দেওয়ার ইজাইট যা শেষ হবে না এটা তো শুনলে এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই এটা ও পুঁজ অতএব তারা একে করুন। এ ধরনের আরো কিছু শাস্তি আছে এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে তাদের জন্য অভিনন্দন নেই তারা তো জাহান নামে প্রবেশ করবে তারা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল তারা বলবে হে আমাদের পালন কর্তা যে আমাদেরকে এ সম্মুখীন করেছে আপনি জাহান নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন তারা আরও বলবে আমাদের কি হল যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টা পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে অর্থাৎ পারস্পরিক বাক বিতণ্ডা একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি আসমান জমিন ও এত দুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালন কর্তা পরাক্রমশালী मार्जनारी एक महासंबाद जागत सम्पर्के कथबार्ता बोलते स्पष्ट सतर्ककारी जख आपनार पालनकर्ता फेरिस्तागण के बोलेंटर मानस सृष्टि करब যখন আমি তাকে সুষাম করব এবং তাতে আমার রূপ ফুঁকে দেব তখন তোমরা তার সম্মুখে সিজদায় হয়ে অত সমস্ত একযোগে সিজদায় কিন্তু ইবলিশ সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ বললেন হে ইবলিশ আমি সহজতে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কি সে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালনকর্তা কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হলো, সে সময় দিন পর্যন্ত যা জানা সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া আল্লাহ বললেন তাই ঠিক আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র তোমরা কিছুকাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে